الحمد لله بالعالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقد قال المعلف رحمه الله تعالى عن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم و هو الصادق المسدق ان احدكم يجمع خلقه في بطن امه اربعين يوم النطفة ثم يكون علاقة مثل ذلك ثم يكون مضغط مثل ذلك ثم يرسل اليه الملك فينفخ فيه الروح ويؤمر باربع كلمات يكتب رزقه واجله وعمله وشقي او سعيد فوالله الذي لا اله غيره ان احدكم لا يعمل باعمال اهل الجنه حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل النار আমাদের চল্লিশ হাদিসের যে দর্শ ইসলামী সেন্টার চলছে তার চতুর্থ হাদিস আজকে আবদুল্লাহ বিনুদ রাজিয়া থেকে বর্ণিত তিনি বলছেন যে আমাদের কি রসুর সাল্লাম বর্ণনা করেন আর তিনি হচ্ছেন বড় সত্যবাদী আসাদেক আলি ফিলাম ইস্তেকার জন্য যেমন আল হামদো মানে যাবতীয় প্রশংসা তেমনি আসাদেক মানে জি সবচেয়ে বড় সত্যবাদী বা সার্বিক ক্ষেত্রে সত্যবাদী দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে চাকরি করতে গিয়ে অনেক সময় মিথ্যা আসলে এরকম সার্বিক ক্ষেত্রে সত্যবাদী মসদুক এবং যাকে সত্য মনে করা হয়েছে জি भूमिका स्वरूप कथागुली एगुली एम व्यक्तित्व বর্ণিত হয়েছে বা বর্ণনা করেছেন তিনি আসাদেক আল মস্তুক যিনি মহাসত্যবাদী এবং যিনি এমন সত্যবাদী যে তার সত্য সত্যায়নও করা হয়েছে তার সত্য বা সত্যতার ইন্না কহিবা আর বা নিঃসন্দেহে তোমাদের যে কোন ব্যক্তির সৃষ্টিকে একত্রিত করা হয় মানে সৃষ্টি করাকে তার মায়ের গর্ভে চল্লিশ দিন শুক্র বিন্দু স্বরূপ বীর্যস্বরূপ চল্লিশ দিন বীর্য অবস্থায় থাকে সোমাই এখন আলাকাতামিস বা মিসিক সোম্মায় এখন আলাকাতা মিস আলিক অতঃর সেই বীর্যটি এই রকমই সময় ধরে অর্থাৎ চল্লিশ দিন ধরে জমার বাধা रक्त रूपान्त हो रक्त अवस्थाई रो चल्लिस दिन गोस्तर पिंड रूप धारण गिंड जमा रक्त एक गोस्ते टुकर आकार धारण कर तीन चलिश বিশ দিন একশো দিন মানে কয় মাস চার মাস হয়ে যায় চার মাস পরে তখন আত্মা দেওয়া হয় সোম্মাল অতপর সেই যে গোস্তের পিণ্ডটি রয়েছে সে গোস্তের পিণ্ডির উদ্দেশ্যে একজন ফেরিস্তাকে পাঠানো হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়ান ফক রুহা অতপর তাতে সেই ফেরিস্তা আবার ফিরে আসবো না কারণ আমরা কয়েকটা হাদিস আজকে সারাবো তো একটু থেমে থেমে জিনিসগুলি আমরা একসাথে জেনে নিমান রাখতে হবে যে কি হয় হ্যাঁ দিন পরে ফুক দেন একটা ফুক দেওয়া হয় এখন এই ফুকটা কেমন ভাবে দেওয়া হয় কেমন ভাবে জরায়ুতে পৌঁছে রেহেমে পৌঁছে এর ধরন আমাদের জানান নেহুল অজ্ঞাত আল্লাহ পাক ভালো জানে এই জন্য ঈসা আলি সালামের সৃষ্টির ক্ষেত্রেও যেহেতু তার বাপ ছিল না হ্যাঁ তাই না সেই জন্য আল্লাহ রাবুল আলমিন দেখেন হাফিজ সাহেব কি আছে মাঝখানতে পারা মুশকিল একদিক থেকে পড়লে তা আমি আপনাদের চাঁদ হাফিজ এখন যদি হাফিজকে লাগাই তো ফেল কি তা মরিয়ম দেখা করব হেহা রুহানা ফত সাল বসরী শকিয়রমান তকিয়া হ্যাঁ এখন এই যে রুট ফুঁক দিয়েছেন জিব্রাইল আলী সালাম কিভাবে ফুঁক দিয়েছেন আর কি ভাবে গেল এর ধর আল্লাহ জি এখানে আসমান বছর আগে সমস্ত মাকুল কাতের তোদের লেখা আছে হ্যাঁ আর এটা হচ্ছে একজন মানুষের যে পুরো আয়ু রয়েছে এর জন্মের পূর্বে লিখা এটা এটা লিখা জি আর তারপরে ও আজালিহি তার মৃত্যুর সময় লিখে দাও আজাল মানে এখানে মতের সময় কখন মারা যাবে কি অবস্থায় মারা যাবে ও আমালিহি এবং তার কাজকর্ম লিখে দাও শিক্ষা লাভ করবে করবে না শিকার কর্ম তার কাজকর্ম কেমন হবে তারপরে এই আমালি কথাটি ব্যাপক তাহলে দুনিয়ার আমল দিনের আমল भलो करलो शेष परिणाम से कमी चार नम्बर से हतभागा दुर्भाग्य ना कि साइद उनक मान सत সৎ হয়েছে দুনিয়া থেকে বেদায় নেই আল্লাহর শপথ করে বলছি ছাড়া নেই নিঃসন্দেহে তোমাদের যে কোনো ব্যক্তি এমন হয় যে জানাতে কাজগুলি করে একদল দুই দল একদল আলহিল কিতাব অতঃপর তার ওপর তার যে লিখনি রয়েছে তা প্রাধান্য পেয়ে যায় তার এই রকমের কর্ম থেকে এগিয়ে যায় ফাইয়া আমলবি আহ অতপর সে কর্ম করতে লাগে জাহান্ন কর্মখানে গিয়ে কাজ করা শুরু করে তাতে জাহান্ন হয়ে যায় এর বিপরীত আবার আরেক দল আছে ওয়াইনাহাদক তোমাদের এমনও আছে যারা লাইয়া আমলবি আমলে নার যারা কি করে জাহান্নামীদের কর্ম করে সারা জীবন ধরে জাহান্নাবিদের কাজ করেছে তার তবর দরজা বন্ধ হইতে যাচ্ছে একটা হাত বলে বোঝানো হয়েছে সময়ের স্বল্পতাকে ফায়াসী কালাহ কিতাব অতবার তার ওপর তার যে ভাগ্যের লিখনি রয়েছে তা প্রাধান্য পেয়ে যায় করা শুরু করে এর একটি উদাহরণ বলছি আমাদের কিংফা পেট্রোলিয়াম ইউনিভার্সিটি ইউপিএম এনিস ভাই আছে ওনা দাদা কুমিল্লার মানুষ ওনার না কুমিল্লার দাদা শেষ যুগে আসার পরে নিয়ে আলোচনা মাত্র এক এক বছর হয়তো বেঁচেছে সেগুলো শোনার পরে খুব আক্ষেপ করেছে আমার দাদা খুব আক্ষেপ করেছে যে আল্লাহ এগুলো যদি আমি দশ বছর আগে পেতাম তাহলে আগেই সংশোধন করে নিতাম শিক্ষিত মানুষ রাস্তা যার ফলে হেদায়ত পাই না কিন্তু আল্লাপর যাকে হেদায়ত করবে তার মগজ খুলে যাবে না শুনতে কি এরকম কথা বেরিয়ে যাবে এরকম মন মেজাজ তৈরি হবে তারপরে খুব আমাকে বলেছে ভাই যে খুব আক্ষেপ করতো মাঝে মাঝে যেতাম অনেক আগে পেতাম আলহামদুলিল্লাহ সংসদেরকে মারা গেছে এর বিপরীত আছে আমি অনেক লোককে জানি যারা মাদারসে পড়ার লোক যথেষ্ট পড়েছে আশ্চর্য লাগবে যে এরকম এলিম ছিল দিনের দাওয়াতের কাজ করেছে শেষখানে গিয়ে গুমরাহে মারা গেছে আমাদের পশ্চিমবঙ্গের একজন আজকে থেকে ৫০ বছর আগে ওই আমলে ওই আমলের বোর্ড একজন বক্তা ছিল আর শেষখানে তার কাছে চলে আসলো সে বলছে যে আমি অনেক কিছু অদৃশ্য দেখছি দিয়ে নির্জনতা অবলম্বন করলো আন্ডারগ্রাউন্ডে থাকা শুরু করলো কোন মানুষ দেখা সাক্ষাৎ করে না बस कैक बच्चर ए रम मलदा ध्यान जगते चले गई अवस्था मारा गा मस्जिद जमत ना जुमा सारन एक स्त्री के संसार कर दिन बैड रेपना जेजबे पंचाश बचर बस हार पर एम भाव व्याचारे डूबे मारा ग এরকম ঘটনা জানলে তো আর কি বোধ হবে না যখন নাম ধরে বলব তখন হবে গিয়ে নাম যদি না আর এমনি বলি অবস্থাটা দেখেন যে আপনি গত বছরের চাইতে এখন ইমান আমলে ভালো নাকি দাউনের দিকে যাচ্ছেন যদি খারাপের দিকে যান তাহলে বুঝতে পারছেন আপনি যে আপনার নসিব খারাপ ফেসবুক কলাইহিল কিতাব এখন আপনার লিখন প্রাধান্য পেতে যাচ্ছে যার নামের দিকে যাচ্ছেন আর যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমি ভালো দিকে যাচ্ছি আমার পাঁচ বছর দশ বছর আগে যে আমার ইমান আমলের অবস্থা ছিল আমার সবকিছু প্রোগ্রেস হচ্ছে প্রোগ্রেস হচ্ছে তাইলে আলহামদুলিল্লাহ বলেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহাকুল্লা আলম যেন আমাদেরকে ইস্তিকামা দান করেন দিনের ওপর অটলতা দান করে এই জন্য অত্যন্ত গুরুত্ব বিষয় রয়েছে দিনের ওপর কি বলেছেন চেয়েছিলেন কথা বলেন আমাকে ইসলামে এই সম্পর্কে আমন্ত অপর যাতে করে এই দিকে মাখানা হয় না আকিদার ক্ষেত্রে না এবাদতের ক্ষেত্রে গাফিলতি না হলাকের ক্ষেত্রে অনেক হয়তো এ ঠিক আছে না আল্লা রেষ্টা করতে হবে মুসলিম জি এই হচ্ছেন হাদিস এই হাদিসে আয়ুর কথা আসলো আমি দু একটি প্রশ্ন করি আপনাদেরকে আচ্ছা আয়ু মানুষের সুস্থতা বা অসুস্থতার উপর কি নির্ভরশীল যে একটা লোক শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো কোন রকমের রোগ নেই সে যেন অনেক বয়স পেতে পারে আর একজন লোক সবসময় রোগ আক্রান্ত যার ফলে তার আয়ু কম হইতে পারে এরকমটা আছে কি একমত না কোন দ্বিমত আছে একমত আব্দ ভাই বলছে না কিন্তু একটু বলছে যে বেশি সুস্থ থাকলে মানে বেশি বাঁচা যায় না জি অনেক সারা জীবনের সুস্থ যৌবনে মারা গেছে আর সারা জীবনের অসুস্থ আশি বছর বয়স হয়েছে মদ কে ডাকছে আসে না হ্যাঁ মদ কে ডাকছে যে মত হয় না কেন মত হইতো তো ভালোই হইতো যদি মত আকাঙ্ক্ষা করা যায় নাই কিন্তু একটি দুওয়ান যে যখন মদ ভালো হবে মদ দাও আর যখন দিন বেঁচে থাকে ভালো হবে ততো কারো চাই না আল্লাহ আহ মা কান হায়াতি এজা কান আতিল্লি ইমান আমল হারিয়ে যাওয়ার মতো অবস্থা যদি দাঁত জাল চলে ছোট শেষ নেই আর দিনের ইমান বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন বলবেন না আল্লাহ যখন ইন্তকাল করাই তোমার কাছে চলে যাওয়াই যখন আমার জন্য ভালো হবে তখন তাড়াতাড়ি আমাকে তুমি আমার রুহ গ্রহণ করি তাহলে সুস্থ তো অসুস্থ একটি প্রশ্ন আর একটি প্রশ্ন করছি এটা কি বংশগত বিষয় আয়ু দীর্ঘ হওয়া অথবা কম হওয়া এটা কি বংশগত বিষয় যে কোন বংশের লোক বেশি বাঁচে সাধারণত দেখা যায় যে এক একটা বংশের লোক আশি নব্বই এতে কবে মরে না তো তাই বললে কি সবাই ওই রকমই বাঁচবে বংশের না ব্যতিক্রম হইতে পারে এটা বংশীয় বিষয় নাই এটা বংশীয় বিষয় নাই না সাইফ রাসীন একটা চোখের সামনে বয়ান করেছেন একটি মোটর সাইকেল একজন লোক যাচ্ছে সিগনালের পাশে দাঁড়িয়েছে আর একটি গাড়ি ক্রসিং করতে যাচ্ছে তারপরে এই দ্বিধাদ মধ্যে দুজনে যে যখন এ থেমে গেলছে যে ও যাবে ও যাবে গাড়িওয়ালা দেখলো যে তো যাচ্ছে না তখন আলো টান দিয়েছে ও ভাবছে যে যখন ও থেমে গেছে তখন আমিও টান দি। আর যেমনই টান দিয়েছে ওর মধ্যে কয়েক্ড মাত্রা একসাথে বলছেন যেমনই টান দিয়েছে মোটর সেই সময় গাড়িও টান দিয়েছে আর যে ব্যক্তি ছিল ওই এতে গেলে তার পিছনে একজন ছিল সে সাথে সাথে মারা যায় বলছে যে এই থামলো কেন যে থামলো এতমত রয়েছে জি হ্যাঁ কারণ প্রথম খানে যখন টান দিয়ে এসছিল মোটরসাইকেল তো চলে যেতে পারতো আর ও আসতে পারতো আবার ওই সময় হয়তো মতটা হইতো কিন্তু ওই সময় হলো না বা বেঁচে যেতে আমার অনেক সময় বলি যে থামলে বেঁচে যেত আরে না ওর মত আছে বেঁচে যেত হ্যাঁ না না না না বাঁচত না তাই বলছেন ফাত আল একটু চিন্তা করে দেখো এই যে এক মিনিট বা কম একটু থামলো মিন আজল ইস্তিক মারিল আজল তার যে এখন আয়ু সামান্য আছে ওইটা পুরা করার জন্য আর হঠাৎ করে যদি আপনার রিজিক ওইটা থাকে রিজিক আছে অতটুকু কোনো ব্যক্তিকে আল্লাহ পাক বিলম্ব করবেন না কোন মানুষ মরবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক সম্পূর্ণ না করে নেবে সম্পূর্ণ বেঁচে গেছে হ্যাঁ শেষ সময়ে যে খারাপ হয়ে যাওয়ার আমি নিজের কিছু ঘটনা আপনাদেরকে নাম না উল্লেখ করে বললাম সেহাদ করেছিল আত্মহত্যা করেছে না করেনি অথচ বড় মজা হয়েছিল সাহাবিরা বলেছেন যে রাসুল আল্লাহ সে জান্নাতি নবীন আমি না হলিনা আর আরেকটি লোক এক হক নামাজ পড়েনি ওসাই ছিল শত্রু ছিল যুদ্ধের সময় তার সকালবেলা ইমান নিয়ে এসছে আর জোহরের নামাজ রক্ত হয়নিহাদের ময়দানে চলে জহর বক্তব্য জান্নাতা একশো বিশ দিনের যখন আত্মা ফুকে দেওয়া হবে বা যখন প্রাঞ্চলে আসবে তখন কোন অবস্থায় যেকোনো পরিস্থিতিতে অ্যাবসন করা যায় নাই কারণ তখন একজন জীবন্ত মানুষ মায়ের পেটে থাকলেও জীবন্ত মানুষ তাহলে একজন জীবন্ত মানুষকে হত্যা করা আর পেটের বাচ্চা চার মাসের বাচ্চাকে অথবা তার বেশি পাঁচ মাস ছয় মাস সাত মাসের বাচ্চাকে নষ্ট করা একই রকমের খুন করা দুটো কোন পার্থক্য নেই হ্যাঁ অন্যায়ের ক্ষেত্রে গোনার ক্ষেত্রে দিয়াতের ক্ষেত্রে বা কেসাসের ক্ষেত্রে কোন পার্থক্য নেই সৈয়া তাহারিমের এক নম্বর বারো যেটা বলছিলাম হ্যাঁ আল্লাহ রু ফুকেছেন সমস্ত বিবি উপনাম হচ্ছে অম্মুল মি নিন কারণ আল্লাহ কোরআানে সুরে আহ কি বলেছেন ও আজহু ও বি কিন্তু নবী শাসন মেয়েরা মাহ ফাতেমা না এই মাহ ফাতেমা কথাটি শিয়াদের থেকে এসছে বেরলবি মধ্যে আর আমাদের অন্যান্য যারা আছে তারাও সবাই মা ফাতেম বোঝা সুযা কিছু নাই দিনের একটা মূল নীতিমালা হচ্ছে ইনামাল মম পরস্পর ভাই বোন তাই না এই নীতিমালাতে প্রত্যেক মমেন মম ভাইয়ার বোনের সম্পর্ক একই যুগের হোক আর অন্য যুগের হোক ভাইয়ার বোনের সম্পর্ক রব্বানা ফেলানা ওয়ালি এখওয়ান আমাদের ভাই বোনরা ভাইয়ের মধ্যে বোনেরা ও স্বামী ঠিক কিনা একমাত্র ব্যতিক্রম হচ্ছেন যদি বলে নাম জানেই না সিয়াদের মতাতিদের সন্ধ্যে বিদাতিদের যদি জানে বলবে যাই রাজি আল্লাহ না বলবে না যে হ্যাঁ নবিসাম মা যায়নাম তো কখনো বলবে না মা রাইয়া মা করছো আর মা বলবে বা কেন তারা তো মা না সম্পর্ক বিবাহ করা যাইস হ্যাঁ ওসমান বিয়ে করেছেন আলী বিয়ে করেছেন আবুল আসিমি করেছেন ঠিক কিনা কিন্তু নবী সাল্লাম স্ত্রীগণকে না নবী সাল্লা সাল্লাম তাঁর বিকে কেউ তোমরা কখনো না উপনাম ছিল আবদুল্লাহ মা আবদুল্লাহ মা ওনার কি কোন ছেলে আবদুল্লাহ নামে ছিল ছেলে মেয়ে জন্ম নিয়েছিল এই ক্ষেত্রে একটি রেওয়ায়ত বর্ণনা করা হচ্ছে কেউ কেউ কোন আলমারা বলেছেন কিন্তু नाम रेखे निजे अब्दुल्लामे अब्दुल्ला उल्लेख कर जकाराबाद ছোট্ট একটি বাচ্চা জন্ম তো নিয়েছিল অসম্পূর্ণ কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিলাম ছেলে মেয়ে আর না কোনো অসম্পূর্ণ বাচ্চা জন্মে ছিল তাহলে এই কেন হয়তো তিনি আহ ভালো নাম যেহেতু আবদুল্লাহ আব্দুর রহমান এই জন্য না থাকলেও কুনিয়ত রাখা যেতে পারে अध बाबू तेक बेघायर वाल ऐसे मे थे ग्रहण कर उपन ग्रहण कर হাদিস কি রয়েছে তিনি বলছেন নাহাজা যে ব্যক্তি আমাদের এই বিষয়ে কেউ যদি কোনো নতুন কাজ করে মা যা তার অন্তর্ভুক্ত না দিনের অন্তর্ভুক্ত না নবী সাল্লাম থেকে তা প্রমাণিত না করি করিমও নেই রসুল হাদিসও নেই খোলা ফেরা আসে নেই কেউ যদি এমন কোন কাজ করে লেসা আলী না যার উপর আমার আদর্শ নেই মানে ওই কাজের উপর আমার আদর্শ নেই মানে ওই ওইরকম আমার আদর্শ নয় সেটা প্রত্যাখ্যাত দুইটি হাদিসে কি পার্থক্য আছে কোন পার্থক্য আছে আমিলা ঠিক আছে নতুন নতুন উদ্ভাবন করা আমল করা এটা মানে অঙ্গপ্রতন আমলকে বোঝানো হয়েছে আমল আমল না তৈরি করেছে কুকবুরি সন্নিবেদার্থী আর সিয়াদের ওই ইয়েদিরা ওরা এহদাস করেছে এহেদাসুল মালিদ মিলাদ পয়দা করেছে আবিষ্কার করেছে কারা ওরা बर्तमान जे विद्यार्थी मिलान करह आविष्कार करीस बेसि व्यापक আহাদাসা বেশি ব্যাপক না আমেলা বেশি ব্যাপক যারা নতুন আবিষ্কার করেছে তাদের সংখ্যা বেশি না যারা বেশি বেদাত আমল করে তাদের সংখ্যা বেশি যারা আমল করে তাদের সংখ্যা বেশি তাহলে ব্যাপক আমেলা কি করে আহাদাসাকে ব্যাপক বললেন ওদের সংখ্যার দিক থেকে তো বেদাত পয়দাকারীদের সংখ্যা কম কিন্তু বেদাতি কাণ্ডে যারা জড়িত তাদের সংখ্যা বেশি আমল করেনা অনেক আছে কিন্তু বিদা পয়দা করেন আবিষ্কার করেওয়ালা অল্প আছে জি আর একটি দিক থেকে ব্যাপক সাহেব উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এহেদাস আবিষ্কার করেছে এটা উনি বলছেন যে আকিদ এবাদত কি সামিল হইতে পারে কিন্তু আমেলা আমেলান যদি নবীম আদর্শের বিপরীত হয় এই আমল মহামলাত হ্যাঁ মহামলাতে ক্ষেত্রে সামিল নবী করিম সাল্লা সালামের আদর্শবিহীন মানে শরীয়ত বিরোধী কেউ যদি मामलत कर लेंदेन करणिज्य नबी सल्लाहम सरियते हालाल व्यवसाय हराम व्यवसा कर हराम शर्त लागे से ना आविष्कार तो, तो नहीं किल नबी सल्लाम शरियते अनुमति नहीं प्रत्याख्या जमन क्या जो शर्त लागू शर्ते हादी रही शरित हादिसमे मूल विषय সমস্ত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত কি আল্লাহর আর কি নিয়াতে কি রয়েছে এখলাসের কথা রয়েছে যে আপনার যদি আমল এখলাস থাকে তৌহিদ থাকে লিয়া থাকে তাহলে আমল কবুল হবে আর হবে না আর এ হাদিসে কি বলা হচ্ছে যে আপনার আমল যদি নবী সাল্লা সুন্নতের অনুকূলে হয় শরীয়ত সম্মত হয় তাহলে কবুল হবে আর না হলে কবুল হবে না ইতিবা যদি না থাকে অনুসরণ যদি থাকে না থাকে নবী সাল্লা সাল্লাম তাহলে আমল কবুল হবে না এখলাস এবং মতাবাদ বলবেন আরবি ভাষায় যে আমল কবুলের শর্ত হচ্ছে এখলাস এবং মতাবাত নবী সাল সাল্লামকে ফলো করা একটা কথা আপনি দুইবার আপনার বিবি কে দুই রকম করে বলেন কে বুঝার জন্য বেদাতকে বুঝার জন্য একটি কথা জানেন গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ পুরোপুরি অনুসরণ না করলে সে আমলটা কি হবে নাম কি মাসাল্লাহ বেদাত আর যদি এখলাস না থাকে তো আমলের নাম কি বুঝা গেছে তো নবী করিম সাল্লামের অনুসরণ ছয়টি দিক পূর্ণ না করলে হয় না নতুন কথা শোনান ছয়টি দিক পুরা করতে হবে না কোনোপুরি অনুসরণ করা হবে না যতক্ষণ পর্যন্ত আমলটি শরীয়তের হ্যাঁ মোহাফিক না হয় অনুকূলে না হয় বা শরীয়ত সম্মত না হয় ছয় দিক থেকে ये एक दूटी दिक ना हाँ छिपी शरियत सम्मत हम मैंने महदिश सम्मत हो दिख हाँ से वस्तुटर दिक्थ जी मान बस्तु मर्म दिक्त मान महिता মর্মের দিক থেকে পরিমাণের দিক থেকে কাদ্র নম্বর পরিমাণের দিক থেকে হ্যাঁ তহু আর ধরনের দিক থেকে কোয়ালিটির দিক থেকে স্থানের দিক থেকে কালের দিক থেকে জমানার দিক থেকে আর মাকানের দিক থেকে এই ছয়টি দিক থেকেই শরীয় সম্মত হইতে হবে সেই কাজটি তা হলেই নবী সাল্লি সাল্লামের অনুসরণ হবে এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদাত কে বোঝার জন্য আর সন্নত কে বুঝার জন্য বদরের যুদ্ধে নবী সাল্লা বিজয়ী হয়েছেন তাই না বলছেন শেখ যে লাউ আন্না আহাদান বদরের বিজয়ের জন্য একটি যদি উৎসব করে যে আমরা বিজয় আজকাল বিজয় কি বলছে বিজয় দিবস পালন করছে হ্যাঁ এই যে বিজয় বেদাত জন্য। ইসলামের প্রথম বিজয় হচ্ছে বদরের বিজয় তো যদি বিজয় দিবস থাকে ইসলামে তাহলে বদরের দিয়ে শুরু ওই উদাহরণটা লেন কেউ যদি কোন উৎসব শুরু করে কি সে লেন তেসার মুসলিমে নাকি বদর বদরে যেহেতু মুসলিমরা বিজয় লাভ করেছেন সেই জন্য সাইন্য্দ আলী সেটা তার মুখে ছুড়িয়ে দেওয়া হবে কারণ এই উৎসব কারণ বলেননি নবী করিম সাল্লাম এর বদর হয়েছে নবী সাল্লাম এই বদর হ্যাঁ টা হচ্ছে আমাদের উৎসবের কারণ এবার বুঝতে কারণ বদর বদরের বিজয়টা হচ্ছে আমাদের কিসের কারণ একটা ঈদ করার কারণ ঈদ এ মেলা নেবেন যে নবী কিসের কারণ একটা ঈদ করার কারণ এরকম করেছেন কি হ্যাঁ বা মক্কা বিজয়টা হচ্ছে আমাদের এই দিনে যেই দিন মক্কা বিজয় হয়েছে সেই দিন একটা উৎসব বা ঈদ করার কারণ এরকম করেছেন কি তাহলে যখন সেটাকে কারণ হিসেবে নবী সালাই সালাম দর্শন নি আল্লাহ পাকো দর্শন নি তাহলে এই ধরনের জিনিসগুলি হচ্ছে কি বিদ্যাত স্বাধীনতা দিবসটা কি নেন এগুলো তো গায়ে লাগবে যারা আজকাল কার মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে তাদেরকে কিন্তু এগুলো হচ্ছে আহ তিক্ত সত্য কোরআন ইসলাম মক্কা বিজয় এটা কি স্বাধীনতা দিবস নয় যদি স্বাধীনতা দিবস একটা উৎসবের কারণ হচ্ছে মক্কা আর স্বাধীন হওয়া করেছেন করেননি তাহলে বুঝা গেল যে সন্নতন এখন বুঝে নাকি দ্বিতীয় কি বলা হয়েছিল যে আচ্ছা আপনি যদি কোরবানি করেন কিন্তু ঘোড়ার কোরবানি হ্যাঁ ঘোড়ার গোস্তা যদি এমনি খান খাওয়া যায় ছাড়া অন্যদের সবার কাছে খাওয়া যায় সাহাবারা খেয়েছেন হ্যাঁ বলছে ঘোড়া যদি কোরবানি করে ফাইন না আলিহী সেটা তার মুখে ছুঁড়ে দেওয়া হবে কবুল হবে না মানে এই রকমের জিন্স এই জিনিসের জিনস এই জিনিসের নবী সাল কি করেননি কোরবানি করেন নাই ইন্নাল আদাহি কোরবানি সম্পর্কে আল্লাহ বলেছেন আনাম। গৃহপালিত জন্তু আর তার দিয়ে বেহিমাতুলের ব্যাখ্যা হচ্ছে গবাদি পশু এবেল ওয়াল উঠবাকার এবং গরু গাভী গরু জাত যত আছে অল এবং গানম জাত যত আছে এখন গানাম জাতের মধ্যে একটা আসবে গানম জাতের মধ্যে আপনার বকরি ছাগুলো আসবে মেষ যেগুলো ভেড়া ভেড়ি বলে ওগুলো আসবে দুমবাহ আসবে জি হয়ে গেছে না হয়ে আসবে না হ্যাঁ ঘোড়া জবাই করে বলছে ঘোড়া জবাই করে দান খেত করে নেকি হবে না হ্যাঁ দান খেত করলে নাকি হবে কিন্তু কোরবানি করা যাবে না কারণ কোরবানি ক্ষেত্রে আল্লাহ নাম বলেছেন জিনস জিনিসটা আলাদা হয়ে গেল যে জিনিসগুলি হ্যাঁ যে যে মর্মের জিনিস জিনিস মানে জিনিস শব্দটি এমন একটা আরবি শব্দ যেটা বাংলা আমরা জিনিসই বলি আমাদের আঞ্চলিক ভাষা বলি না জিনিস এই জিনিসটা জিনিস আর ওইটাকে ওইটাকে আরবিতে ব্যাখ্যা করার জন্য মানে যেটা তার আসল মাহিয়া থেকে মাহিয়াত তিন নম্বর হচ্ছে পরিমাণের দিক থেকে কি হইতে হবে শরীয় সম্মত হইতে হবে পরিমাণের দিক থেকে কি হইতে হবে শরিয়ত পরিমাণের দিক থেকে সুতরাং একটা উদাহরণ উদাহরণ শরীয়তে যে পরিমান আছে তার বেশি দিয়ে যদি কেউ বাদত করে কেউ যদি উজু করে আর উজুতে চারবার করে ধর আরো ভালো করে প্রত্যেকটা অঙ্গ চারবার করে ধুব উজু হবে হ্যাঁ ফজরের নামাজ দুই রাখাত না পড়ে আমি চার রাখাত পড়বো হবে বলবেন না বলবেন না এইদিক দিয়ে নবীকার যতটা পরিমাণ মেকদার পরিমাণ প্রমাণিত চার নম্বর করে উদাহরণ দিয়ে যাই সময়ের স্বল্পতার কারণে ক্ষেত্রে শরীয় সম্মত হইতে হবে সুতরাং যদি ধরনের ক্ষেত্রে রসুল্লাহ তরিকা ছাড়া অন্য কোন তরিকায় অন্য কোন ধরন দিয়ে যদি এবাদত করে তাহলে এবাদতটা বেদাতি হবে এবাদত হবে সন্নতি হবে না কবুল হবে না বলছেন লোক নামাজ পড়লো রুকুর আগে পরে রুকু নামাজ হবে নামাজ হবে না তকবির তাহারিমা দিয়ে নামাজ শুরু করেছেন আপনি নামাই তো দিয়ে শুরু করবেন আপনি শুরু করবেন আপনি ইত্যাদি তো ইমাম দিয়ে শুরু করলেন তাহলে নবিসের কোয়ালিটি নামাজ হলো না বিরোধী পরিমাণের দিক থেকে নবিস্লামের নামাজের তরিকা বিরোধী জি পাঁচ নম্বর কি বলা হয়েছিল স্থানের দিক থেকে শরীয়ত সম্মত হইতে হবে না স্থান আর কাল দুটো না উদাহরণ দিয়ে দি সুতরাং বলছেন কোনো শুরু করে সেন্টার যেখানে অধিকাংশ দার্স গুলি এখানে ছেড়ে রমজান যেতে দেয় না সতেরো বছর ধরে বলছেন না এখানে লোকের বৃহৎ সার থাকতে হবে ঠিক বক্তব্য দিলাম আপনাদের আর তারপরে আমি এতেক করলাম হবে এতেক হবে না এই স্থানের ক্ষেত্রে নবীলের নিয়ে আসার শরীয়তের মহাফিক হইতে হবে হইতে হবে হ্যাঁ হ্যাঁ ও তা আরো বড় অপরাধ ছোট ছোট উদাহরণ হবে না বলছেন যে ফালাহ সাল্লা সাল্লাহ কাবরা দখল ওয়াক্তে হা ফসল তো কোমাকাল্লাহ নামাজ হবে না কারণ এখনো নামাজের সময় শুরু হয়নি এইরকমই কেউ যদি আপনারা এখন বাকি উদাহরণ করে হার্ট এটাক এর বা মৃত্যু গুলো হঠাৎ ঠিক আছে কিন্তু হঠাৎ হইলেও এই নয় যে বা দুর্ঘটনার ওখানে লিখা আছে ওটাও লিখুন আছে হ্যাঁ সব লিখা আছে সব লিখে এত ছোট নয় যেটা যেটা মানে দাড়ি মানে দাড়ি বড় থাকতে হবে দাড়ি কমপক্ষে ফোকাহা যেটু বলেছেন অলামার অধিকাংশ যে এক মুষ্টি এটা থাকলে দাঁড়িয়ে বলা যেতে পারে বোঝা গেছে দাঁড়িয়ে ব্যাপারে আপনার উঠে গেলেন না একটা কোন একটা আলোচনাস আলোচনা করে দেব দাড়ির ওপর চার পাঁচটা মত আছে সবগুলি জেনে নিয়ে যেমন সুবিধাবাদী ওই রকম হবে না কে কোরআন কোরআন কোরআন হাদিসের অনসারী আর কে সুবিধাবাদী তখন ওইরকম হবে কিন্তু যারা এখানে রাখছে হ্যাঁ বকরি দাড়ি এ দাঁড়ি না